মানবতার সমাধান আসসালামাইকুম আহমতুল আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন শুনছেন আশা করব যে আপনারা উপকৃত হবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন ইসলামী অর্থনীতি রোজি রটি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 আমাদের মনে তারণা সৃষ্টি না করে কারণ মানুষ যত বেশি চাইবে তত তার আকাঙ্ক্ষা বেড়ে যাবে আর আপনারা এই কথা জানেন যে আদম সন্তান এমন লোভ রাখে যে এক উপত্যকা পরিমাণ যদি তার ধনভান্ডার হয় তাহলে সে আর এক উপত্যকা চায় আর আরেক উপত্যকা হলে তৃতীয় উপত্যকা চায় এইভাবে তার ধন পেপাসা কখনোই মিটতে পারে না মিটে না মাটি ছাড়া তার পেট ভরে না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 সংসারের বিভিন্ন দিক এমন আছে যে যদি যা পেয়েছি তাই নিয়ে সন্তুষ্ট না হয়। তাহলে মনের ভিতরে হা হা খা খা এইভাবে থাকলে পরে কোনোদিন সংসারে সুখ আসবে না সুখ পাবে না কেউ শান্তি পাবে না সুতরাং রাসুল্লাহ সাল্লাহ বলছিলেন্লাহা আতা আল্লাহ তালা বান্দাকে যা দিয়েছেন তার মধ্যে পরীক্ষা করে থাকেন অনেক সময় ধন দিয়ে পরীক্ষা করেন অনেক সময় ধন কেরে নিয়ে পরীক্ষা করেন দিয়ে কতক্ষণ আল্লাহ করেন বলছেন বান্দাকে পরীক্ষা করা হয় সুতরাং সে যদি রাজি হয় তার ভাগ্যে যে ভাগ করে দেওয়া হয়েছে তোমার এত পরিমানে আছে সে যদি রাজি হয় তুষ্ট হয় সন্তুষ্ট হয় তাহলে তাতে বরকত দেওয়া হয় তাহলে বোঝা গেল কি যে যা পেয়েছেন তাই নিয়ে যদি আপনি তুষ্ট হন তাহলে আপনার ওই মালেই বরকত দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে বরকত আছে। আপনি কি সবচেয়ে বড় ধনী হতে চান তাহলে রসুল্লাহ সাল্লাহআলাম বলছেন নাস। আল্লাহ তালা তোমাকে যা দিয়েছে তাতে পরিতুষ্ট হও তাহলে তুমি সবচেয়ে বড় ধনী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 তার বলেছেন এই না এই যে মাল দেখছ না এই মাল হচ্ছে সবুজ শ্যামল আর খুব মিষ্টি ফামান আখাজাহু বেহাকে যে ব্যক্তি তার অধিকার সহগ্রহণ করবে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 আপনি বুঝতেও পারেন না যে বরকত চলে গেছে ওল্লা কফিম আর আল্লাহ তালা প্রত্যেক অস্বীকারী বা নাশুকুর শুকুর আল্লাহ পছন্দ করেন না সোরা বাকারা দুশো নম্বর আয়তে কথা বলা হয়েছে রাসুরুল্লাহআসাল্লাম বলেছেন আর রিবা মাইন কাসুরা ফাইন আকিব রিবা যদিও দেখতে রুদ সুদ দেখতে মনে হয় অনেক আপনাকে দেখে মনে হবে অনেক কিছু কিন্তু আ কি বা তাহ তার পরিণাম তার পরিণাম তাসিরো এলাকাল আর শেষকালে তা কম হতে বাধ্য পরিণামে তা কম হয়ে যায় তার মানে তার বরকত নিশ্চিন্ন হলে সেই টাকার আপনি কোনো হদিসই পাবেন না কিভাবে সেই টাকা খরচ হয়ে গেল। কিভাবে সেই টাকা চলে গেল কোন দিকে গেলো আপনি খুঁজেও পাবেন না কেন না এই টাকা আপনি সুদে কামিয়েছেন আর আল্লাহ তালা বলছেন ইয়ামাহাক্লাহরিবা আল্লাহ তালা সুদকে নিশ্চিন্ন করেন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 मुमिन व्यक्तर बोमिन कंगलमय मुमिने ही वैशिष्ट्यारच्छलता अर्जित हमेशा कृतज्ञता प्रकाश कर তার উপর বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সেহি মুসলিম চতুর্থ খণ্ড মন গড়ানো অধ্যায় হাদিস সংখ্যা সাত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 প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে যখন আপনি সকাল সকাল কাজ করবেন আপনার চাষে যাবেন আপনার ব্যবসায় যাবেন তখন আপনার রুজিতে বরকত হবে কেন কেনা আহ তিনি বলছেন রাসুল্লাহ সাল্লা একবার দোয়া করলেন আল্লাহ রিহা আল্লাহ রিহা হে আল্লাহ তুমি আমার উম্মতের জন্য তার সকালে বরকত দাও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 যারা সকাল সকাল কাজ করে তাদের জন্য বরকত নাহার আর নবীলাম যখনই কখনো কখনো অভিযানে কোনো দলকে কোনো টিমকে কোনো অভিযানে কোনো যুদ্ধে পাঠাতেন সকাল সকাল পাঠাতেন ফজরের নামাজ পড়ে তার প্রস্তুতি তারপরে বেরিয়ে যাও ঠিক এইভাবে প্রত্যেকের উচিত ফজরের নামাজ পড়ি প্রস্তুতি ব্যবসায় যাবে মাল নিয়ে যাবে চাসে যাবে লাঙ্গল নিয়ে যাবে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 তাহলে দোয়া আপনার চলে গেল পেলেন না আপনি বরকত পেলেন না বরকতের দোয়া আপনাকে লাগবে না যেহেতু আপনি সকালে ঘুমিয়ে থাকেন এই রকমই একটা কারণ সুন্না তরিকা অনুযায়ী যদি খান তাহলে বরকত লাভ হবে আপনার খাবারে বরকত হবে সুন্না তরিকা কি যে তরিকায় বসে খেতে হয় যে নিয়মে খেতে হয় যেমন রসুল্লা সাল্লাহ বলছেন ইন্নাল বারাক ওয়াসাতে বরকত অবতীর্ণ হয় খাবারের মাঝখানে হা ফিহি সুতরাং তোমরা নিজে নিজের সাইড থেকে খাও ওয়ালা তাতে আর মাঝখান থেকে খেও না মাঝখান থেকে খেলে প্রথমেই বরকতটা কি হয়ে বিনাশ হয়ে যাবে এই জন্য খাবে সাইড থেকে খাও নিজে নিজের সাইড থেকে খাও তাহলে পরে মাঝখানে বরকটটা অবশিষ্ট থাকবে রাসুল্লাহ আসলামের সাথে এক কিশোর ছিল যে কিশোর খাচ্ছিল তার হাতটা এদিক সেদিক এখানে একবার ওখানে একবার তো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 নিজের তরফ থেকে খাও মাঝখান থেকে খেও না মাঝখানে বরকত নামে এটা হচ্ছে আমাদের শরীয়তের শিক্ষা আর বরকত হবে কিসে আল্লাহর রাস্তায় দান করলে আল ইনফাকু ফিস্লাহ যদি আল্লাহর রাস্তায় দান করা হয় তাহলে তাতে বরকত হয় আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে আপনারা শুনেছেন বৈঠকে পর বৈঠক যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ তালা তার দানে বৃদ্ধি দেবেন এবং রুজিতেও বরকত দেবেন আল্লা প্রশস্ততা দেন আর যার জন্য তিনি তার তোমরা যা কিছু খরচ করো আল্লাহ তালা তার বিনিময়ে বাড়িয়ে দেন খরচ করছেন আল্লাহ পেছনে দিচ্ছেন খরচ করছেন আল্লাহ তালা তার বিনিময়ে দিচ্ছেন স্থলাভিষিক্ত করছেন আপনার রুজি কম হয় না মা নাকা মালুমিনা সাদাকা সাদাকা করলে দান করলে কোনো দিন তা কমে যায় না বরং তাতে বৃদ্ধি পায় আল্লাহ তালা বলছেন ওমা ইউলিফো আর ফেরেস্তারা দোয়া করেন ফেরেস্তারা দোয়া করে বলেন ওই যে প্রত্যেক দিন ফেরেস্তারা আসেন একজন বলেন আল্লাহ আতি মুন ফিকান খালাফা যে খরচ করছে যে ব্যয় করছে তোমার পথে তাকে কী দাও তার বিনিময় দাও আতে মুন ফেকান আর যে বখিলি করছে কনজুসি করছে কার্পণ্য করছে তার জন্য ধ্বংস দাও আর আল্লাহ আরো আমি তোমার জন্য খরচ করব গেল কি রাস্তায় খরচ করলে পরে আমাদের রুজিতে বৃদ্ধি লাভ হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন কিছু সময় আছে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে করতে পারেন আসসালামাইকুম আসসালাম আমার প্রশ্নটা হলো যে কোনো বাড়িতে একটা কুটুম এলো আতিয়োকে এক প্লেট খাবার দিলো খাবারের ভিতরে কিছু খেলো রেখে দিল এটা কি খাবার প্রশ্ন হলো যে খাবার কাউকে দিলে সেই খাবার রেখে দেওয়া তার জন্য সুন্নত হতে পারে না বরং খাবার নষ্ট হয়ে যায় নষ্ট করা তো সুন্নত হতে পারে না এখন যদি কেউ খেতে না পারে তাকে তো আর জবরদস্তি খাওয়াতে পারেন না জোর করে তো খাওয়াতে পারেন না আপনি এমন একটা জিনিস দিলেন যে আমাকে ভালো লাগলো না কিংবা আমার পেট পরিপূর্ণ আছে আপনি মেহমান হিসেবে আমাকে দিলেন সম্মান করে দিলেন অথচ আমার খাবার প্রয়োজন ছিল না এখন আমার উচিত ছিল আমি মেহমান আমি যতটুকু পরিমাণ খাব ততটুক পরিমাণ নব বাকি বলবো ভাই একটা খালি প্লেট নিয়ে আসেন যাতে নোকসান না হয় শূন্য তরিকা এই হলো যে আপনি খাবার চেটে খাবেন আপনি প্লেট চেটে খাবেন আপনি আঙুল চেঁটে খাবেন তবে বুঝতেই পারছেন খাবার শেষ করে খাবেন এই জন্য মেহমানের এটা উচিত নয় যে খাবার দিলো আমি খেতে শুরু করলাম বাকিটা রেখে দিলাম যদি এমন মনে হয় যে হ্যাঁ বাকিটা লোকে খাবে তা আলাদা কথা এই জন্য মেহমানের উচিত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 এটাকে বলে তাকালো মানে অতিরিক্ত দেখানো আর কি যে আমি দেখো তিন আঙুল খাচ্ছি কি ভাত খাওয়া যায় নাকি অসম্ভব না মুড়ি খাওয়া যাবে না কাকের মতো খেতে হবে না এটা আপনি কোন হারাম ব্যবসা টাকার দান কাজে আসে না কিন্তু এখন দেখা যায় যে অনেক হারাম ব্যবসায়ী তারা রোজায় এফতার পাটি দেয়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 पवित्र विशुद्ध जीवन जापन करना देखने दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी मारेजोर्सिंग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 जयंट डर जाके नाहक देख अर्धांगिनी नात्तांगिनी आज रत साढ़े सातटा पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल्